আল্লাহ পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন ফজরী ওয়াল ইয়া আলী নাজ শপথ ফজরের শপথ দশ রাতের আল্লাহ মি কাসির রাহিমুল্লাহ বলেন এর দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা এখন খুবই বরকতময় সময় অতিবাহিত করছি লাখো লাখো মুসলিম নারী পুরুষ এখন লাভবাহিক লাভবাহিক ধনীতে অবস্থান করছে বাইতুল্লাহ শরীফে জিলহজের প্রথম এই দিনের সালাদ সিয়াম দান সাদাকা, হজ প্রতিটি আইবাদতি আল্লাহর কাছে খুবই প্রিয় আমাদের জন্য সুযোগ রয়েছে আরাফার দিন রোজা রাখার যে দিনের রোজার ব্যাপারে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুণার কাফফারা হবে আসছে ঈদ উল আমাদের অনেক মুসলিম ভাই এখন কোরবানির পশু দেখা বা ক্রয়ের কথা ভাবছেন কেউ হয়তো ইতিমধ্যে ক্রয় করে ফেলেছেন কোরবানির ফজিলত সম্পর্কিত অলামায় রামগণ মসজিদের মেম্বার থেকে বেশ আলোচনা করে থাকেন তাই এ সম্পর্কে আর বেশি কিছু বলছি না আজ যে ব্যাপারে কথা বলার ইচ্ছে করেছি তা হচ্ছে আমাদের কোরবানি যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য প্রিয় ভাইরা ইবাদতের ক্ষেত্রে আমাদের বর্তমান মুসলিমদের বাস্তবতা সবারই জানা অনেক ইবাদতের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে আজকের মুসলিমদের মাঝে চরম উদাসীনতা আর যেসব ইবাদতে আমাদের উপস্থিতি রয়েছে অনেক সময় নিয়তের পরিশুদ্ধতার অভাবে সেসব ক্ষেত্রেও আমরা পূর্ণ প্রতিদান লাভ করতে পারছি না এই যে দেখুন আজকের কতজন মুসলিম এমন আছে যারা শুধুমাত্র আল্লাহর জন্যেই কোরবানি করছে আল্লাহর মহান হুকুম হিসেবেই তা পালন করছে সত্যিকার অর্থে যদি আল্লাহর হুকুম হিসেবে তা পালন করা হতো তাহলে আমরা আল্লাহর অন্যান্য হুকুম সম্পর্কেও সচেতন হতাম কোরবানির এই ওয়াজেব আমল নিয়ে আজকের মুসলিমদের মাঝে যতটুকু আগ্রহ পরিলক্ষিত হয় আল্লাহর ফরজ হুকুম সালাদ কিংবা জাকাত আদায়ের ক্ষেত্রে কি সেই পরিমাণ আগ্রহ বা উপস্থিতি চোখে পড়ে আর এই কোরবানির ক্ষেত্রে কি সবার নিহতের মাঝে বিশুদ্ধতা থাকে বরং আজ অনেকের অবস্থাই তো এমন কি কত টাকা দিয়ে কোরবানির পশু কিনেছে কার কোরবানির পশুতে গোস্তের পরিমাণ কেমন হবে কার টাকার অঙ্ক অনুযায়ী কোরবানির পশু কিনে লাভবান হয়েছে এমন আলাপ আলোচনাই আজ মানুষের মুখে মুখে অথচ এ কথা কয়জনে চিন্তা করে যে আমার কোরবানি হোক শুধুমাত্র আল্লাহর জন্যে আমি এমন লোককে কোরবানির পশুতে শরীর বানাবো না যার উপার্জন হালাল না যার নিয়ত বিশুদ্ধ না ক্রিও ভাইরা আল্লাহর নিকট কোরবানির পশুর গোস্ত কিংবা রক্ত পৌঁছে না তার নিকট পৌঁছে মুমিনের তাকোয়া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 আবার কেউ অল্প টাকার না তোমাদের আকার আকৃতি বা সম্পদের অবস্থা দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমলের অবস্থা দেখেন মুসলিম ভাই ও বোন আসুন আমরা ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠতার পরিচয় দিই আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের জীবন মরণ সবই হোক শুধুমাত্র আল্লাহর জন্য যেমনটি পবিত্র হয়েছে কুল ইন্না বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য পরিশেষে আরও একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই হে প্রিয় মুসলিম ভাই ও বোন ঈদুল আজহার এই আনন্দের সময় আমরা যেন শুধু নিজেদের আহার পরিতৃপ্তি নিয়েই ব্যস্ত না থাকি ভুলে না যাই আমাদের দরিদ্র অসহায় মুসলিম ভাই বোনদের কথা দুর্বল অসহায় ফকির মিসকিনদের মুখেও যেন ফুটে উঠে হাসির রেখা সে কথাও স্মরণ রাখি সকল মুসলিম ভাইবোনদের প্রতি রইল ঈদুল আজহার আন্তরিক মোবারকবাদ তাকাব্বাল্লাহ মিন্ ওয়ামিনকুম আল্লাহ তালা আমাদের কুরবানিসহ সকল আইবাদতকে কবুল করে নিন আন ও আখির উদ্দানা আনিলামিল্লাহি রবিলমিন